السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على من لنبي بعده قال تعالى وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي সৈয়দ হুলুন আহান্ন উপস্থিত ইসলাম প্রিয় বন্ধুগণ আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আল আমিনের প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে আজকের এই সময়ে একত্রিত হয়ে দিনের কিছু আলোচনা শোনার বুঝার এবং করার তৌফিক দান করছেন আলহামদুল্লা তারপরে পরে প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাস্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক বন্ধুগন আজকে যে বিষয়টির আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টির সম্পর্ক গত সপ্তাহের আলোচনার সাথে কিছুটা আছে এভাবে যে পীর মাজার গোড়াটাই গলত বা গোড়াটাই ভুল এর প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সেখানে মানুষ আল্লাহ হয়ে যায় বা আল্লাহ মানুষের মধ্যে চলে আসে এরকম আকিরা এবং বিশ্বাস যার মধ্যে থাকবে সে মুসলিমই নয় কারণ मानुष आलदा आल्ला सृष्टि महान सत्ता सृष्टिकरता मानुषाईसम सिद्धान पीर मजार चित्रे पृथ्वी जनर इी हो गलियालिया मजारेफ मजार निर्माण কোবর সুন্দর করে পরিষ্কার করে সেখানে কোবর বাধাই করা সিমেন্টেড করা সেই জায়গাগুলোকে বরকতের মনে করা যে সম্পর্কের আলোচনা যে সম্পর্কে আমরা কোরআন এবং শুননতের সমাধান গত সপ্তাহে শুনেছি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে পীর ও মাজার এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে অন্য শব্দে বলেন যে আউলিয়াদের কাছে দোয়া করা বলেন মৃতদের কাছে দোয়া করা এই বিষয়ে আমরা আলোচনা করব একজন মানুষ একজন মমিন একজন মুসলিম সে যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে অন্যকে ডাকে আহ্বান করে বিশেষ করে কবরে যারা কবরস্থ মানুষ যারা মারা গেছে তাদের কাছে যদি চায় যেই চিত্রটা মাজার জগতের তারা প্রত্যেকেই করোনা কোন পীরের মুড়িৎ এবং প্রয়োজনে অপ্রয়োজনে তারা সেই সমস্ত মাজারস্থিয়া উলিয়াদেরকে ডেকে থাকে আহ্বান করে থাকে দোয়া করে থাকে এই বিষয়টি কতখানি শরীয়তের দৃষ্টিতে উচিত কতখানি অনুচিত বিষয়টি কতখানি তহসিদ পরিপন্থী সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাল কিন্তু আলোচনার পূর্বে আমাদের জানা দরকার যে দোয়া কোথাটির অর্থ কি বন্ধুগণ দোয়া আরবি শব্দ দা ইয়াদো থেকে দোয়া দোয়া আবিধানিক অর্থ কাউকে ডাকা আবেদন অর্থে বলা হয়েছে কাউকে আহ্বান করা প্রার্থনা করা একে কি বলা হয় দোয়া বলা হয় দোয়ারই সমর্থবোধক দোয়ারই কাছাকাছি কথা হচ্ছে মদত চাওয়া সাহায্য চাওয়া আশ্রয় চাওয়া আবেদন করা ফরিয়াদ করা মুক্তি চাওয়া এ সমস্ত কিছু কিন্তু দোয়ারই কাছাকাছি বা দোয়ার সমর্থব শব্দ বন্ধুগণ আমরা আরো জানব যে এই যে দোয়া করা প্রার্থনা করা কাউকে আহ্বান করা কোন বিষয়ে এটি কিন্তু দুই ভাগে বিভক্ত একটিকে শরিয়তের পন্ডিতগণ নাম দিয়েছেন দোয়াউল উল মসআলা মানে চাওয়ার দোয়া দোয়ার অর্থ আমরা দোয়াউল ইবাদাহ অর্থাৎ ইবাদত করা দোয়া দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে চাওয়ার দোয়াতে বা ওই দোয়া বা ওই আহ্বান বা ওই প্রার্থনা যেখানে কিছু চাওয়ার থাকে আবেদন থাকে সেটাকে বলা হচ্ছে দোয়াউল মাস আলা আর দোয়াউল এইবার সরাসরি চাওয়ার থাকে না যেমন একজন মানুষ রুকুটে সুবাহ আর আব্দি আলাম পড়ছে এটি দোয়া না দোয়া নয় একজন মানুষ নামাজে সুবাহান আলা পড়ছে এটি দোয়া না দোয়া নয় তুদ পড়ছে এটি দোয়া না দোয়া নয় কিন্তু এখানে সরাসরি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হচ্ছে না কিন্তু এটাও দোয়া এটা ইবাদত করার দোয়া এখানে সরাসরি চাওয়া হয় না বোটে কিন্তু না কিছু চাওয়া পাওয়া থাকে আল্লাহ আমাকে আল্লাহ আমার গুণা ক্ষমা করুক অবশ্যই এই আশা থাকে তো আমরা বলছিলাম যে দোয়া প্রথমত দুই প্রকার একটা হচ্ছে দোয়াউল ইবাদা আর একটা হচ্ছে দোয়াউল মতালা চাওয়া বা প্রার্থনার দোয়া আর একটা হচ্ছে ইবের দোয়া আমরা এখানে বিশেষ করে প্রার্থনা করা যেই দোয়ার মধ্যে চাওয়া থাকে আবেদন থাকে সেই দোয়ার আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ বন্ধুগণ এই যে দোয়ার বিষয়ে একটি প্রথমে আমরা সংশয়ের নিরসন শুনব আমরা সাধারণ মুসলিম সমাজে যখন দোয়ার কথা বলি তখন আমরা ভাবি কি যে নামাজের পর হাত তুলে যে দোয়া করতে হয় এটাই হচ্ছে দোয়া এটা কিন্তু একটা সাধারণ সংশয় মানুষের মাঝে দেখা যায় ভাইরা এটাকে শুধু দোয়া বলে না হ্যাঁ এটাও দোয়া যে মানুষ নামাজের পরে চায় সেটাও দোয়া কিন্তু শুধু এটাই দোয়া তা নয় মানুষ নামাজের অবস্থায় নামাজ যখন পড়ছে স্বয়ং সে যদি দোয়া করে তো সেটাও দোয়া মানে আল্লাহকে ডাকে আল্লাহর কাছে কিছু চায় সেটাকে দোয়া নামাজের পরে করে সেটাও দোয়া রাস্তার রাস্তাঘাটে চলার সময় আল্লাহ তালার কাছে আবেদন করে কিছু চায় সেটাও তো মানুষ অসুখ হয়েছে মানুষ অসুখ হওয়ার পর ডাক্তারের কাছে হাসপাতালে নিজের বেডে শুয়ে আছে কিংবা বাড়িতে আছে অসুখের সময় ওষুধ খাচ্ছে বলে হে আল্লাহ আমাকে আরোগ্য দান করো হে আল্লাহ আমাকে সেফা দাও এটাও কি এটাও তো আপনি আপনার ছেলেকে দেখছেন সন্তানকে দেখছেন আপনার ব্যবসা বাণিজ্যকে দেখছেন আপনি আপনার শেখ খামারকে দেখছেন দেখে বলছেন হে আল্লাহ আমার এই ব্যবসা যে বরকর দাও এটাও কি দোয়া এইভাবে যে কোন মানুষ আর অন্য কিছু দেখে আল্লাহতালার কাছে দোয়া চায় সেটা কি আসলে দোয়া এই দোয়ার কিছু উদাহরণ আমি আপনাদেরকে আরো বলে দিই জরুরি নয় যে একজন মানুষকে হাত তুলে আল্লাহর কাছে আবেদন করতে হবে হাত যদি তুলে সেটাও দোয়া হবে যদি না তুলে আল্লাহ তালার কাছে আহ্বান করে আল্লাহকে ডাকে তাহলে সেটাও কি হবে দেওয়া হবে আমি আপনাদের কয়েকটি উদাহরণ দিই বিধর্মীরা বা ও মুসলিমরা অনেক শক্ত কাজ করার সময় তাদের এক বিশেষ ভগবানের নাম নিয়ে থাকে যার নাম হলো বিশ্বকর্মা সাধারণত হার্ডওয়্যার এর যখন দোকান দেখবেন যেখানে লোহা পিন এ সমস্ত কিছু বিক্রি হয় এগুলোতে এর মূর্তি পাওয়া যায় শক্ত কাজ করার সময় বলে জয় বিশ্বকর্মা মানে বিশ্বকর্মার জয় হোক ওরা ভাবে যে শক্তির দেবতা হচ্ছে বিশ্বকর্মা তা এই সময় শক্তির কাজের সময় যদি আমি বিশ্বকর্মাকে ডাক নি বিশ্বকর্মাকে যেমন আমি আহ্বান করছি তার মানে যে বিশ্বকর্মার কাছে আমি সাহায্য চাচ্ছি মদত চাচ্ছি তাহলে যদিও মুখ দিয়ে বা হাত তুলে সে এটা বলছে না যে বিশ্বকর্মা আমাকে সাহায্য করো কিন্তু তার এই আহ্বানটাই হচ্ছে আসলে গোয়া সে বিশ্বকর্মার কাছে কিছু আমরা দেখি মুসলিম সমাজের কিছু মানুষ তারা গাড়িতে বাড়িতে ব্যবসা যে দোকানে অনেক সময় লিখে থাকে গাউসে পাক মাদ মদত ওটা তার অর্থ কি মানে সে কি বুঝাতে চাচ্ছে গাউ সে পাক তাদের যে কোন একটা ওলির নাম কিংবা বিশেষ করে বড় পীর যার নাম আব্দুল কাদের জিলানি তাকে তারা গাউসে আজম বলে থাকে গাউসে গাউসে গাউসে পাক পাক পাক বলে থাকে যে হে তোমার কাছে আমি কি চাচ্ছি মদত চাচ্ছি সাহায্য চাচ্ছি যদিও সে হাত তুলে এরকম করে বলে না যে হে গাউসে পাক আমাকে মদত করো কিন্তু এ শব্দের অর্থই হচ্ছে যে সে মদত চাচ্ছে আমি আরো একটু আপনাকে আল্লাহ যেমন কোন মানুষ বলছে বা হে আল্লাহ বলছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে কথাটা অর্থ কি এই কথাটা অর্থ হলো সে আল্লাহ তালাকে ডাকছে আল্লাহকে আহ্বান করছে বিরাট সমস্যায় আছে বা ছোট সমস্যায় কাছে আল্লাহন করতে আল্লাহ আমাকে সমস্যা থেকে উদ্ধার তাহলে এই জিনিসটাও কি বন্ধুগণ এরকম দোয়ার কিছু কথা আমরা পন্থীদের মুখ থেকে বিশেষ করে শুনে থাকি যদিও তারা মুখ দিয়ে না বলো আর অনেকে মুখ দিয়ে বলে কিন্তু তাদের হাবভাবে ভাব এটা অবশ্যই বুঝায় যে ওরা দোয়া চাচ্ছে কার কাছে তাদের বাবাদের কাছে যেমন যাবতীয় দরগাহ এবং মাজারের যখন মানুষ মানন দিতে যায় যারা সেখানে কোনো জিয়ারতে যায় যাওয়ার পর সে কি চায় এমনি যায় কোন মানুষ এমনিও যেতে পারে কিন্তু এর সংখ্যা খুব যারা মাজারি মাজারের কাছে যায় যারা মান্যত নিয়ে যায় তারা অবশ্যই সেখানে কি চায় একটা দোয়া প্রার্থনা চায় একটা আহ্বান করে একটা ডাক দেয় একটা আবেদন জানায় তাদের বাবাদেরকে মানুষ একটা গরুকেও বাবার দরগাহে দিয়ে আসলো এমনি না একটা কোন আশা নিয়ে গেছে এই আশাটা সে অনেক সময় মান্য দেওয়ার পর মুখ দিয়ে বলে দেয় যে হে বাবা তোমার দরগাহে অমুক জিনিস পেশ করলাম তুমি এটা কবল করা আমার অতিলে লাগাই দিও বা আমার অমুক সমস্যাটা সমাধান করে দিও আমাকে সুস্থতা দিও আর বিশেষ করে আমাকে সন্তান দিও সন্তান যাদের হয় না এরকম লোকে এই দরগাহে বেশি যায় আল্লাহকে ভুলে গিয়ে দরগাহ মুখী হয় মানত করার পর তাদের ইচ্ছাটা কি তারা কি চায় তারা দরগা দরগাহে এবং এই মাজারে বাবার কাছে মান্ন পেশ করার পর অবশ্যই সন্তান চায় মুখ দিয়ে চাক বা অন্তর দিয়ে চাক বা মনে মনে চাক তাহলে এখানে সে কি করছে কারো কাছে চাচ্ছে এই জিনিসটাকেই শরীয় পরিভাষায় কি বলা হয় দোয়া বলা হয় আপনি যতই কাকুতি মিনতি করবেন আন্তরিক যতই নম্রতা রাখবেন সেটা আরো দোয়ার একটা আরো বিশেষ অঙ্গে আপনি আরো জড়িয়ে যাচ্ছেন বেশি করে তো সংক্ষিপ্ত কথা হলো এই যে দোয়া মানে হচ্ছে কারো কাছে আবেদন করা কাউকে ডাকা কারো কাছে প্রার্থনা করা এটা इबादतर मध्यतम एक चाहते बड़ इबादत खूब कम ही आस समय दुरबल पृथ्वी ছোট থেকে নিয়ে আল্লাহ একটা চাকরি জোগাড় করে দাও যখন চাকরিটা হয়েছে তখন ভাবতেন হে আল্লাহ আমার রুজি রোজগার একটু বরকত দাও যখন যাবেন সেদিনও দোয়া করবেন হে আল্লাহ আমি যখন দেশে চলে যাব আমার জন্য ভালোভাবে আমি থাকতে পারি আমার জন্য খাওয়া দাওয়া আমার জন্য বাকি প্রয়োজনের তুমি আমার মালিক তুমি সেগুলোর ব্যবস্থা করে দিও আপনার অসুখ হবে তাও আল্লাহর কাছে আপনার ছেলে পেলের হবে তাও আল্লাহর চাইবেন আপনার দেশের সমস্যা কাছে চাইবেন। আর আপনার বাড়ির সমস্যা তাও আল্লাহ কাছে আপনি চাইবেন এই যে চাইবেন আবেদন করবেন সেটা বাংলা ভাষায় হোক আর হিন্দি ভাষায় হোক আরবিতেই হোক আর অন্য ভাষায় হোক কি যদি আপনার मुख दिए शब्दा मुक्ति चाहिए दोपोर्टेंट एबाद आल्ला दोकारी खुबी पसंद करें तुम्हारे प्रभु बोलें আমাকে তোমরা ডাকো আমার কাছে তোমরা দোয়া করো আমার কাছে ইবাদতে যারা অহংকারে আমার ইবাদত থেকে বিমুখ হয় এই দোয়া করাটাকে আল্লাহ তালা ইবাদত বলছেন যে তোমরা আমাকে আমার কাছে দোয়া করো দোয়া চাও যারা এর থেকে বিমুখ হয়ে যায় এই ইবাদত থেকে বিমুখ হয়ে যায় অহংকারে আনি ইবাদ সৈয়দ হলু না জাহান্নামা তারা জাহান্নামে প্রবেশ করবে তাদের তাদেরকে জাহান্নামে যাওয়া তাহলে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে এটা আল্লাহ তালার ওয়াদা আর যারা অহংকারে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করবে তাদেরকে কথা দেওয়া হবে জাহান নামে দেওয়া হবে দোয়া একটি এত বড় ইম্পর্টেন্ট ইবাদত নবী মোহাম্মদ মুস্তফা সাল বলছেন আর দোয়া ও আল ইবাদা হাজে আবু দাউদ কেতাবলাতে এবং ইমাম তিনবিদি কেতাবে বর্ণনা করেছেন আর দোয়া ও আল ইবাদা বলছেন দোয়াই হচ্ছে ইবাদত সত্যিকার কথা আপনি যখন নামাজ পড়েন আমরা যখন নামাজ পড়ি নামাজের প্রত্যেকটা অংশে কোনো না কোন দোয়া থাকে বলেন তো আপনি যদি নামাজের পুরা উঠা বসা রুকু সিজা ক্যাম্পৌ সবকিছু যদি করেন একটাও দোয়া না পড়েন আপনার ইবাদতটি হবে তার মানে বুঝা যাচ্ছে যে ইবাদতের প্রতিটি অংশ অংশে কি থাকে দোয়া থাকে তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আর দোয়া ও হোয়াল ইবাদ দোয়াই হচ্ছে ইবাদত একটা জয়ী ফাদিসে এসেছে হচ্ছে ইবাদতের মগজ তাহলে ভাই দোয়াই হচ্ছে কার কাছে করতে হবে আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে করতে হবে যদি আমরা কোন মানুষকে দেখি তাহলে আমায় তহিদুল্লাহ পড়েছে কিংবা মুসলিমে ঘরের সন্তান স্বভাবগত সে মুসলিম কিন্তু সে দোয়া বা স্পষ্ট বিবাদ হচ্ছে কি করছে আল্লাহ ব্যতীত অন্যের জন্য করছে অন্যের কাছে আহ্বান করছে আর এটা আমাদের মুখের কথা না আমরা কোরআন মজিব থেকে কয়েকটি दयाबुल आलमी प्रथम दल प्रथम আয়াতটি সুরা থেকে নিয়ে ১৪ নম্বর আয়াত পর্যন্ত মানে তেরো এবং আয়াত যা বর্ণিত হয়েছে তা আপনাদের সামনে পেশ করছে আল্লাহ বলেন অর্থাৎ যারা দোয়া করে যারা দোয়া করো আল্লাহ ছাড়া অন্যের কাছে আল্লাহ বলছে মাই আমি কামিন কিতমির সে খেজুরের আটির আবরণের বরাবরেও কোন জিনিসের মালিক না খেজুর যদি আপনি খান একটা সাদা পর্দা দেখতে পাবেন আল্লাহ এই কিত ওরা ওর আরবি হচ্ছে কিতমির আল্লাহ বলছেন এই কিতমিরেরও মানুষ মালিক নয় কারণ পৃথিবীতে আমরা যা কিছু পেয়েছি পাথর এটা আল্লাহরই দান মানুষ নিজে আবিষ্কার করেন মানুষ বলতে আমরা আবিষ্কার করেছি কম্পিউটার করেছি এরা তো সব গলিয়ে গালিয়ে জোর তাল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে একটা যন্ত্র তৈরি করে দিয়েছে কিন্তু আসলে জিনিসটি কালা আল্লাহরই দেওয়া তো আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ ব্যতীত যাদের কাছে চাও তারা খেজুরের আটির বরাবরের আবরণের বরাবর মালিক বলছেন তোমাদের ডাক তারা শুনবে না বলছেন ধরেই নেওয়া হলো যে শুনলো শুনতে পেলো সামিউ মাস্টার জুন যদি তারা শুনেও নেয় শুনেও তোমাদের আহ্বান পূরণ করতে পারবে না তোমাদের আহ্বানে তোমাদের দ্বার কি করতে পারবে না উত্তর দিতে পারবে না সারা দিতে পারবে না আর কেয়ামতের দিনে তোমাদের এই অংশীর তারা এই শিরকের তারা অস্বীকার করবে তাহলে এই শিরকের কথা যখন বলছেন তার মানে কি যারা আল্লাহ বেদিতে অন্যকে ডাকলো ওদের এই ডাক্তার डा ধর একটা মাজার দরগার কোন বাবার উপর যারা মারা গেছে আল্লাহ রিপিট করেন মাজারের খাজা বাবা আসলে কি কোন জিনিসের মালিক দুনিয়াতে ছিল না কখন ছিল না মালিক এখন তো মারা গেছে কোবরের মধ্যে পচে সরে কি হয়েছে আর কি কিছুর মালিক আছে আল্লাহ রাবুল্লা আলম আরো বলছেন যদি তোমরা ডাকো তো ডাক শুনতে পাবে না ওই জন্য কোন মানুষ কোবরের কাছে আর ভিতরের কোবরবাসীকে যদি শুনেও নেয় কোন কারণে আল্লাহ শুনিয়েও দেন কাউকে মৃত মানুষকে উত্তর দিতে পারবে কি আমাদের বাপ মা ছেলে পেলে পৃথিবীর কত মানুষ মারা যায় কোনো মৃত মানুষের কাছে যদি আপনি খুব বিলাপ করে কাঁচে থাকেন যে উঠো বাবা উঠো দিতে পারবে না। আর কেমতের দিনে তোমরা যদি এটা দলিল সহকারে বলতেও যায় যে না অমুক লোককে আমি ডেকেছিলাম ওর কাছে আমি প্রার্থনা করেছিলাম তো বলছেন ওরা ওইদিন অস্বীকার করবে বলবে যে না এদেরকে তো আমি না আমাকে ডাকতে বলেনি। আমি এদেরকে আমাকে ডাকতে বলেনি আমার কাছে আমি এদেরকে দোয়া করতে বলেনি। আল্লাহ বলছেন আমি সবকিছুর গেত আমি তোমাদেরকে সুন্দরভাবে খবর দিছি এর মতো খবর আর স্পষ্ট যে আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা একটি শীত আর এ ডাকে কোনো ফায়দা নেই এবার দ্বিতীয় আয়াতটি সুরা আশকাতের পাঁচ থেকে ছয় নম্বর আয়াত সেখানে আল্লাহবুল আলমিন কি বলছেন শুনেন আদাল তাদের চেয়ে বেশি ভস্ট বেশি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে আর কেউ নয় বলছেন মিন্দ মাল্লাহ মিলতে আমার যেই দোয়া কবুল করতে পারবে না বা যেই ডাকে কে সাড়া দিতে পারবে না কে পর্যন্ত মানুষ আল্লাহ যাদেরকে ডাকছে তা যারা ডাকছে তাদের এই ডাক পর্যন্ত আমরা সারা দিতে পারবে পারবে না আর ওরা ওদের এই দোয়া থেকে গাফেল পৃথিবীর মানুষ মূর্তিকে যদি ডাকে ওই মূর্তিও গাফেল ওর পূজারের দোয়া থেকে পৃথিবীর মানুষ তার বাবাকে যদি ডাকে পীর মাজারের মানুষ তো তার বাবাও কি না। বলছেন যখন মানুষদেরকে উঠানো হবে তখন এরাই শত্রু হবে এরাই তাদের কি হবে শত্রু হবে শত্রু হবে ওয়া কানিমা আর তাদের এই ধরনের এ বাদত থেকে তারা অস্বীকার করবে তার দোয়াকে আল্লাহবুল আলম এখানে এই বলছে তাদের এই দোয়া এই ইবাদত থেকে সেদিন কি করবেন অস্বীকার করবে এই সমস্ত লোকেরা এদেরকে ইবাদত এবার তৃতীয় একটি আয়াত শুনেন এই আয়াতটি এই কারণে নিয়ে আসা হয়েছে যে অনেক লোক আপনাদের বলবে এরকম ভাইকে যদি বুঝাতে চান যে ভাই এই সমস্ত কাজ আপনাদের দোয়া গাইরুল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তো অন্যের কাছে চাওয়া কোনা করা এটা শীর্ষ ওরা বলবে যে আমরা তো আল্লাহর কাছে কোরআন মজিদ এ মক্কার মুশরিকদের যেটা শির ছিল যে কারণে তারা মুশ্রিক তাদেরই তো এই ধারণাটা ছিল তারা বলেছিল যে এই হচ্ছে আমাদের সুপারিশকারী আল্লাহই আসল দেখা কারণে যদি কোনো মানুষ এরকম বলে क्तिहा আমাদের সুপারিশকারী আমরা এর করি না এই কথা আজ পীরের কি মনে করি তাহলে ওই কাসের ওই মুর্শিদদের ওই ধারণা আর আজকের মানুষদের এই ধারণার মধ্যে কি পার্থক্য আল্লাহ বলছেন হাউলা ওই সমস্ত মুর্শিদরা বলতো যে এরা হচ্ছে আল্লাহ তালার কাছে কি সুপারিশকারী যে সমস্ত কিছুতে ওরা কি করে আল্লাহকে অংশী করে সরি করে বন্ধুগণ সে কারণে আল্লাহ ব্যচিত অন্যকে কে ডাকা অন্যের কাছে দোয়া করা অন্যের কাছে চাওয়া প্রার্থনা করা শিখ থেকে ওদের এই ইবাদত থেকে সেদিন তারা কি করবে অস্বীকার করবে তবে একটি কথা মনে রাখতে হবে যে অনেক সময় আমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে। ডাকি বা ডাকার প্রয়োজন মনে করি যেমন একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনার দরকার হয়েছে তাকে কিছু বলার বা শোনানোর তা আপনি তাকে ডাকবেন এটাও তো তাহলে দোয়া আপনি এই আয়াত বোঝাতে গেলে চট করে এরকম লোকেরা এরকম একটা উদাহরণ দিয়ে থাকে আমরা এখানে দোয়া থেকে ওই সমস্ত দোয়ার কথা বলেছি যে সমস্ত দোয়া ইবাদতের অন্তর্ভুক্ত কিন্তু যে সমস্ত আহ্বান মানুষ পৃথিবীতে এর অপরকে করে থাকে আর ওই মানুষ সেটা করার ক্ষমতা রাখে এরকম দোয়া এবং এরকম আহ্বান যেমন আপনি একজন ভাইকে ডাকছেন রাখতে যে ভাই তো আসন্ত আসন তো আমার সাইকেলটা পড়ে গেছে বা আমার মোটর সাইকেলটা পড়ে গেছে বা আমার গাড়িটা অপয় গেছে একটু ধাক্কা দেন এখানে সেই ব্যক্তি সে কাজ করার ক্ষমতা রাখে তাই আপনি তাকে ডাকছেন কিন্তু ওই ব্যক্তি আচ্ছা এখানে যে ডাকা হচ্ছে যাকে আপনি ডাকলেন সে ক্ষমতাও রাখে এবং আপনার শোনারও ক্ষমতা রাখে আপনার ডাকটা শুনছে সে কাছে আছে সে মৃত নয় কিন্তু যারা আল্লাপ অন্য কে ডাকে তারা দেখবেন যে বাড়ি থেকে তার মাদারের বাবাকে ডাকছে বলেন তো সে কি জীবিত সে কি তার আওয়াজ শুনতে পাচ্ছে শোনার ক্ষমতা আছে শুনলেও কি আপনাকে সহযোগিতা করতে পারে তাহলে দুটি জিনিসের মধ্যে পার্থক্য আছে যেখানে আহ্বান করা হচ্ছে যেখানে দোয়া করা হচ্ছে দোয়া চাওয়া হচ্ছে মানুষের কাছে যদি সেই মানুষ ক্ষমতা না রাখে তাহলে ওইরকম আহ্বান তার কাছে করা যাবে না দেওয়ার ক্ষমতা না রাখে তাহলে সেরকম আবেদন তার কাছে করা যাবে না সে যদি গায়েব থাকে অনুপস্থিত থাকে তাহলে তার কাছে ওই করা যাবে না মানুষ পৃথিবীটা বলবে আপনার ছেলে মনে করেন দেশে আছে আপনার বাবা দেশে আছেন আপনি যদি এখান থেকে যদি চিৎকার করে বলেন যে আব্বা আমার কপিল আজকে আমাকে খুব মেরেছে একটু আমাকে উদ্ধার করেন তাহলে আপনাকে কি বলবে তাহলে জীবিত করলে মানুষ পাগল বলতে পারে আর মৃত সময় যখন এই সমস্ত লোকেরা করতে তখন তাহলে কি বলবেন তাদেরকে বন্ধুগণ যে কথা বলছিলাম সেটি হল এই যে এই হচ্ছে দোয়ার রূপরেখা মানুষ আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে আহ্বান জানাবে আর এটাই আল্লাহ তারা চান এটাই মানুষের কিন্তু স্বভাব কিন্তু মানুষ যদি আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া করে চায় আহ্বান করে তাহলে সেটা যেমন কয়েকটি শীর্ষ আমরা শুনলাম আমি বলছিলাম যে সমস্ত লোকেরা মুসলমান হওয়ার পরেও এরকম আল্লাহ ব্যতীত অন্যের কাছে চায় আহ্বান করে দোয়া করে তারা অনেকগুলো সমস্যার মধ্যে জড়িত এই দোয় এক নম্বর সমস্যা হচ্ছে তারা মৃতকে ডেকে থাকে যে সমস্ত বাবা মারা গেছে কোবরে দফন করে দেওয়া হয়েছে শত বছর আগে বা হাজার বছর আগে সেই সমস্ত মৃত ব্যক্তিকে তারা কি করে আহ্বান করে তাদের কাছে দোয়া করে তাদের কাছে দেওয়া চায় অথচ আল্লাহ তারা বলছেন ওবা মা আনতে মান ফিল কবুর যারা কবরে আছে তাদেরকে তুমি শোনাতে পারো না তারা এরকম বিষয়ে দোয়া করে এমন বিষয়ে প্রার্থনা জানায় যেটা অন্তরের বিষয় একজন মানুষের সন্তান হয় না সন্তান চাইতে গেছে অন্তরের বিষয় একজন মানুষ পৃথিবীতে যদি বেঁচেও থাকে স্বয়ং আপনার সামনে উপস্থিত থাকে আপনার অন্তরে কি আছে সে জানে আপনাদের সবারই অন্তরে এখন কি হচ্ছে আমি কি জানি আপনারা কি আমার অন্তরের খবর জানেন না তাহলে যদি মারা যায় একজন মানুষ সে আমার অন্তরের খবর কেমন করে জানবে অথচ আল্লাহ তালাই হচ্ছে না আলী জাতির সদুর মানুষের অন্তরের ভেদ মানুষের অন্তরে যা কিছু হয় সে কিছু খবর কে রাখেন আল্লাহ আল্লাহ আগে বলছিলাম যদি অনুপস্থিত ব্যক্তিকে ডাকে তাহলে মানুষ দুনিয়াতে তাকে পাগল বলবে এরা এরকম অনুপস্থিত কে ডেকে থাকে যে বাড়ি থেকে তার বাবাকে ডাকে দুই কিলোমিটার এক কিলোমিটার এমনকি পাঁচশত কদমের উপরে পরেই ওদের কবর আছে তাহলে সেটাও কি করা হচ্ছে অনুপস্থিত গায়েবকে হচ্ছে আহ্বান করা হচ্ছে আর ওরা এরকম বিষয়ে আহ্বান করে বা দোয়া করে যে সমস্ত দেওয়ার ক্ষমতা তাদের নাই মানুষ কোন মানুষকে সন্তান দিতে পারে না আপনি যদি যখন একজন পর মানুষের কাছে গিয়ে বলেন যে আমার স্ত্রী ছেলে হয় একটা ছেলে দরকার পেটে একটা ছেলে করে জিন্ত পারা যাবে দিতে পারবে তাহলে এরা যে এখানে চায় কেমন করে চায় এমন বিষয়ে তারা তো তোমাদের মতোই বান্দা তোমাদের মতই রাষ্ট্র আলোচনার শেষ দিকে চলে এসেছি একটি উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতে চাই উদাহরণটি হচ্ছে ভাই এই যদি কোন মানুষ তারা সত্য এরকম বাবাদের কাছে পীরদের কাছে মৃত লোকদের কাছে চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষা করে বা করে যাচ্ছে যারা তাদের জন্য আমি একটি উদাহরণ পেশ করতে চাই সেই উদাহরণটা শুনুন যারা মারা গেছে তাদের বাদ দেন সে সমস্ত ওলিদেরকে পৃথিবীতে যদি এখন সেরা সারা পৃথিবীর সেরা অলিকে যদি একত্রিত করা হয় শুধু বাংলাদেশের না আর ইন্ডিয়ার না পৃথিবীর সমস্ত দেশের এক নম্বর ওলিকে যদি আপনি জমা করেন কোন এক ঘরে সেটা বাংলাদেশের হোক সৌদি আরবের হোক আর পাকিস্তানের হোক আর ইউরোপ আমেরিকার হোক যদি আল্লাহ যদি নিয়ে এসে কোন এক ঘরে রেখে দেন দেওয়ার পর ঘরের দরজা বন্ধ করে দেন তারা কি ওই ঘর থেকে বলতে পারবে তাদের ঘরের আশেপাশে কতগুলো লোক আছে আপনারা যদি সবাই বাইরে যান বন্ধ করে দেওয়ার পর গ্রামের দু গ্রামের মানুষ যদি আশেপাশে এসে জমা হয় তারা ঘর থেকে এটা বলার ক্ষমতা রাখে যে কতগুলা লোক এসেছে আচ্ছা ওরা কি এটা ক্ষমতা রাখে কতগুলা লোক এসছে এটা ক্ষমতা রাখে না কিন্তু এটার কি ক্ষমতা রাখে যে ওরা যে যে উদ্দেশ্যে এখানে এসেছে ওদের অন্তরে কি আছে তাহলে কি ওটার খবর রাখে তারা মানুষ কত সংখ্যায় এসেছে এটাই যদি বলতে না পারে তাহলে তাদের অন্তরে কি আছে সেটা কি বলার ক্ষমতা রাখে জি না অবশ্যই রাখে না जबरदस्ती मैंने खबर बुझते पृथ्वी जो धन सम्पद वाला हम प्रत्येक मानसर अंतरे जा समस्त किसार्षमता मानुषि कारो का बुद्धि আপনি যদি চান যে আমার দুটা হাত না চারটা হাতের দরকার দিতে পারবে তাহলে মানুষ মানুষ হওয়ার পর সবকিছু দেওয়ার ক্ষমতা না। এখন যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম সেটি হল এই যে পৃথিবীর জীবিত ওলিরা যদি একটা ঘরে একত্রিত হয় আর তার আশেপাশে যদি হাজারো মানুষ উপস্থিত হয় ঘর বন্ধ থাকে তাহলে এরা জানতে পারবে না যে কত সংখ্যায় লোক আমার বাড়ির পাশে উপস্থিত হয়েছে তারা কি চায় এবং যদি পারে দেওয়ার ক্ষমতা রাখে না তাহলে যারা আজ থেকে অনেক বছর আগে কিংবা একদিন আগে বা কিছুক্ষণ আগে মারা গেছে যাদেরকে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে সে কেমন করে জানতে পারছে যে আজ কতগুলা মুরিদ বা কতগুলা ভক্ত তার কবরস্থানে হাজির হয়েছে আর যে ভক্তরা কে মুরগা নিয়ে আর কে মুরগি আর কে কবুতর আর কে পায়রা আর কে গরু আর কে করে জানতে পারবে এখন যদি জানতে না পারে আপনি কিভাবে ওদের কাছে আপনি আহ্বান করেন আর ওদের কাছে কিভাবে চান সেটা সুপারিশ করেই চান আর সরাসরি তার কাছে চান কিভাবে মানুষ চায় আর চাইলেও কি দিতে পারে আল্লাহ রাব্বুলা আলমিনী দেন একজন মানুষের যখন সন্তান হয় না বা চাকরি হয় না বা সমস্যার সমাধান হয় না তখন আল্লাহ আল্লাহ করে করার পর দেখে যে এই জিনিসটা শুরু করে কিছু কিছু জায়গা থেকে থেকে পানি পড়া তারপরে এই দর্গা থেকে সেই দর্গা করতে করতে দেশের সবচেয়ে বড় দর্গা ওখান থেকে চলে গেল ইন্ডিয়ার মহিনুদ্দিন চিস্তির মাজার তারপর ওখানে হলো না চলে গেল বাগদাদে এরকম করে গোটা পৃথিবীতে চক্কর মাঠে বলেন তো কোন মানুষ কি জানে আল্লাহ জানেন এখন কোন মানুষের যখন দশ বছর ধরে সন্তান হল না আর ঘুরতে লাগলো ভাবে আল্লাহ রাবুল আলমিন ধরে নেন বারো বছরের মাথায় বা পনেরো বছরের মাথায় আল্লাহ রাবুল আলমিন তার ভাগ্যের সন্তান রেখেছেন এবার ও যে মাজাকর গায়ে ঘোরাঘুরি করছে তারপরে হডাত করে সন্তান হয়ে গেল আল্লাহ সে ভাবছে কি বলে আমি দেয়নি সে অন্যের মাধ্যমে সে পেয়েছে এরকমই ঘটে যাচ্ছে আজকের আলোচনার সারাংশ হল এই যে দোয়া একটি বড় ইবাদত এবং সুন্দর ইবাদত দোয়াই হচ্ছে ইবাদতের আসল যে করতে বলেছেন তার কাছে যদি আমরা তার কাছে এরকম না করে পৃথিবীর কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হবে আর ইবাদতের হকদার হচ্ছেন না একমাত্র আল্লাহ আবুল আলমিন সেখানে কাউকে শরিক করা যাবে না যারা এরকম করে बड़ शीर्क इथच मुसलमान अल्लाहबुलआ करी अल्लाह जन प्रत्येक भाई के। একমাত্র আল্লাহ তালার কাছে প্রার্থনা করার তৌফিক দান করেন ছোট বড় সব বিষয়ে আল্লাহ রাবুল্লা আলামিনকে ডাকার তৌফিক দান করেন আর আল্লাহ ব্যতীত অন্যের কাছে ডাকার মতো জঘন্য কাজ থেকে দূরে রাখেন আসসালামাইকুমুল্লা